বাংলা প্রোগ্রামে সম্মানিত দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ তালী অবরাত্মানিত দর্শক মন্ডলী আল আমরুবিল মাফ ও নাহিমানকারের দ্বিতীয় পর্বের আলোচনা আজকে আপনাদের কাছে শুরু করছি আমরুবিল মারুফ আররুফ নাহ মুন কারের উপরে শরীয়তে ইসলামী যে গুরুত্ব দান করেছে সেটা উপলব্ধি করা এবং সে দায়িত্ব পালন করার উদ্দেশ্যে আমাদেরকে এ আলোচনা করা এবং এই আলোচনা থেকে ফায়দা নেওয়া আল্লাহ তালা আমাদেরকে তফসিদান করুন হাজি সে রসুল্লাহ সাল্লাসাল্লাম বলেছিলেন যে কোন জাতির মধ্যে যখন কোন গুণা ছড়িয়ে পড়ে ব্যাপকভাবে মুনকার ছড়িয়ে পড়ে আর সেখানে এমন কিছু লোক থাকে যাদের পক্ষে এই কাজ বন্ধ করা সম্ভব বাধা সৃষ্টি করে বন্ধ করে দেওয়া সম্ভব তারা যদি সেই কাজ না করে তাহলে অচিরেই আল্লাহ তালা সেই কৌমের উপরে একটা বলা এমন এমনভাবে ঢেলে দিবেন। এমন একটি প্রাকৃতিক দুর্যোগের আকারে অভিশাপ এবং আজাব দিবেন। সবাই তাতে এফেক্টেড হবে বড় ধরনের ডিজাস্টার সেখানে ঘটে যেতে পারে কাজেই এটা এত বড় একটি অন্যায় কাজ এবং আপনারা জানেন আরেকটি হাদিস এসেছে ফিরেজ তাদেরকে আল্লাহ তালা বললেন যে ইব্রুল্লাহ আলি সাল্লামকে অমুক মধ্যে খুব বেশি গুণা ব্যবচার পাপাচার হয়েছে সেই কওমকে ধ্বংস করে দিয়ে আসো কোন একটি আজাব হবে সেই আজাবের তরিকা এবং সুরাত পৃথিবীতে আমরা বিভিন্ন তরিকায় দেখি কোন জায়গায় সুনামি হয় কোনো জায়গায় আগ্নেগেরি লাভা কোন জায়গায় ভূমি ধস হয় কোনো জায়গায় ভূমিকম্প হয় কোন জায়গায় মহাপ্লাবন হয় বিভিন্ন তরিকা আসে যে কোন একটি তরিকার মাধ্যমে ধ্বংস করে দেওয়ার জন্য যখন হুকুম দেওয়া হলো ফিরেস্তাকে ফিরেস্তা বললেন হে আল্লাহ সেখানে তো এমন একজন বুজুর্গ ব্যক্তিত্ব আছেন যিনি অনেক দিনদার তিনি সারা দিন আপনার এই বাদতে লিপ্ত থাকেন এই লোকটাকে । কি আমি শেষ করে ফেলবো মেরে ফেলবো আজাব দিয়ে দেব, তখন আল্লাহ বললেন তাকে দিয়েই শুরু কর সবার আগে তাকে ধর কারণ কি এই ছিল অপরাধ কি ছিল বলা কারণ যখন আমার দিনের উপরে আঘাত এসেছে যখন সমাজে পাপাচার দিয়ে ছড়িয়ে দেওয়া হয়েছে তার চেহারায় কোনো কষ্ট দেখা যায়নি কাজে একজন মুমিনের চেহারায় কষ্ট আসবে মনের ভিতরে কষ্ট আসবে যে পাপকাজ হচ্ছে এই কষ্ট না থাকলে এই ঘৃণা না থাকলে তো এই পিছনে আর কোনো ইমানই থাকে না কাজেই এই যে অন্যায় হয়েছে সে জন্য সেও দায়ী আছে কারণ সে বাধা দেওয়ার চেষ্টা করেনি কমপক্ষে তার দায়িত্ব পালন করেনি বিধায় আমি তাকে শুধু নামাজ পড়ার দায়িত্ব দেই নি আমি তাকে শুধু রোজা রাখার দায়িত্ব দেই সেগুলো দিয়েছি আর আমর বিল মা আনুফ নাহিন মুনকারের দায়িত্ব দিয়েছিলাম এই ডিউটি পালন না করার অপরাধে তাকে অবশ্যই শাস্তি পেতে হবে যারা এই কাজ করে তারা হাইর উম্মতের মর্যাদা হাসিল করে এবং এই জন্য এই উম্মতের পরিচয় হচ্ছে উম্মত দাওয়াহ লোকদেরকে আল্লাহর দিকে ডাকবে দাঈল আল্লাহর ভূমিকা পালন করবে কোরআনে ক্যারিমে একাধিক মোস্তালাহ টার্মিনোলজি ইউজ করা হয়েছে পরিভাষা ইউজ করা হয়েছে এই কাজটি করার জন্য আমরবিল মাহরুহ নাহিআল মুনকারের টার্মিনোলজি এসেছে আর দা আওয়াইল আল্লাহ আল্লাহ দিকে ডাকার কথা এসেছে আরও অনেক রকমের অনেকগুলো শব্দ আল্লাহ তালা ব্যবহার করেছেন সবগুলো আমরা যদি একসঙ্গে সামনে রাখি তাহলে এগুলোর দ্বারা একই দায়িত্ব বোঝানো হয়ে যায় উন্নতের উপরে যে তারা লোকদেরকে ভালো কাজের দিকে ডাকবে আর মন্দ কাজ সম্পর্কে সতর্ক করবে লোকদেরকে জ্ঞান দান করবে লোকদেরকে উৎসাহিত করবে আল্লাহ আল্লাহতালা খাস মানুষদের অল্প কিছু লোকের গুণার কারণে গোটা জাতিকে ধ্বংস করেন না হাদিসে এসেছে বেআল খা আসা আল্লা তালা সাধারণত কিছু অল্প লোকে গুণা করলে গোটা জাতিকে আজাব দেন না হাত্তা এরা উল মুন যতক্ষণ না ওই জাতির লোকেরা তাদের মধ্যে প্রকাশ্যভাবে মুনকার কাজকে ছড়িয়ে যেতে দেখে অহমকা দেরু আলা আলায়াম না ও তারা এই ক্ষমতা তাদের আছে তারা চাইলে বন্ধ করতে পারে ফেলায়ান করুন কিন্তু তারা বন্ধ করে না তারা এই কাজে নিষেধ দেয় না কোন লোককে বাধা দেয় না এই জন্য যখন তারা এরকম অন্যায় করে যে অন্যায় কাজকে তার কোনো রকমই বাধা দেয় না তখন আল্লাহতালা অসন্তুষ্ট হয়ে তাদেরকে আদাব দেন আজাব আল্লাহ আল্লাহ তখন যে আদাব আসে সে আদাবের মাধ্যমে আল্লাহ তালা এই অল্প সংখ্যক লোক যারাই গুণা করেছে আর ব্যাপক মেজরিটি যারা এই গুণা করেনি উভয়কে আল্লাহ তালা আজাবের মধ্যে সামিল করে দেন কাজেই অনেক বড় কথা অনেক বড় শাস্তির কথা আছে উম্মের কত বড় দায়িত্ব এই আমরুফ না কাজ করা কথা এমনকি কোনো কোনো সময় যদি এমন হয় যে যে ব্যক্তি এই অন্যায় কাজ করছে সে আপনার থেকে অনেক বড় অনেক উপরের পজিশনে আছে আপনি ভয় পাচ্ছেন ভয়ের কারণে এই কাজ বন্ধ করা যাবে না তবে ভয় তার একটা লিমিট আছে যখন একটি দল এই গুণার মধ্যে লিপ্ত হয়ে যায় আর সবাই চুপ করে থাকে তখন আল্লাহ তালা সবাইকে এই সামগ্রীকে আজাবের মধ্যে ঢুকিয়ে দেন এখন মানুষকে এই নাহিয়াল মুনকারে কাজ করা বিশেষ করে অন্যায় কাজ থেকে বিরত রাখার কাজটি সহজ না এখানে অনেক চ্যালেঞ্জ আছে অনেক সময় একটা বিব্রতকর পরিস্থিতি মোকাবিলা করা লাগতে পারে কিন্তু সে ব্যাপারে রসুল্লাহ সাল্লাম বলেছেন আমাদেরকে আল্লাহ আল্লাহ রাজুলান নাস। রাজুল আন হাইবাত যেন কেউ কারো ভয় পজিশন এবং অনেক বড় ব্যক্তিত্ব অনেক উপরে স্তরে হওয়ার কারণে সেই ভয়ের কারণে কেউ যেন হক কথা বলাকে বন্ধ না করে দেয় যখন জানতে পারল যে এখানে কোনো কিছু বাতিল হচ্ছে এখানে কোনো কিছু অন্যায় হচ্ছে এখানে কোনো কিছু মুনকার হচ্ছে তখন তাকে অবশ্যই জানার পরে এই কাজ করতে হবে সে তার চেয়ে অনেক বড় হোক সে তার চেয়ে অনেক বেশি পাওয়ারফুল হোক অনেক বেশি প্রভাবশালী হোক তার কোনো ক্ষতির কারণ হয়ে গেল তাকে এই কাজ করে যেতে হবে আল্লাহ আল্লাহতালা বলেছেন লাখর আহাদফ সাহু কেউ যেন নিজেকে হেয় মনে না করে তারা সুরুল্লাহ সাল্ল আসামকে জিজ্ঞেস করা হলো কিভাবে একজন নিজেকে হেওয়া মনে করে ছোট মনে করে তখন তিনি উত্তর দিলেন যে একটা লোক খারাপ কাজ করছিল আসে তার ভয়ে তাকে আমরা মারুফ নাহিয়া লিমুন কার কাজ করে নাই কেন করেনি জিজ্ঞাসা করা হবে কে আমাদের দিন সে বলবে যে আল্লাহ এই লোকটা ছিল অনেক বেশি পাওয়ারফুল অনেক উপরের পজিশনওয়ালা আমি সাহস করতে পারি নাই তাকে এই কথা বলতে হক কথা বলতে আমার সাহসে কুলাইনি তখন আল্লাহ তালা বলবেন তাকে এত ভয় করেছ আর তুমি আমাকে ভয় করি আমার কথা শুনুন তুমি তাকে ভয় করেছ এভাবে নিজেকে মানুষ হেওয়া মনে করে নিজেকে ছোট মনে করে অন্য মানুষের কাছে ছোট মনে করে উচিত তো ছোট মনে করো আল্লাহ তালার কাছে তবে এক্ষেত্রে একটা স্কেইল আছে সীমা আছে পরিস্থিতি যদি খুবই খারাপ হয় জটিল হয় বিপজ্জনক হয় যে আমর মানুষ নাহিয়ারের মন করে কাজ করতে গেলে তার জীবন বিপন্ন হয়ে যাবে এত বড়ো রিস্কে অবশ্য আল্লাহতালা মানুষকে যাওয়ার জন্য বাধ্য করেননি সাইদিন জোবাই রহমতুল্লাহ আলহী ছিলেন তাবি তিনি প্রখ্যাত সাহাবি আবদুলাইবিন আব্বাস রাজি আল্লাহনের কাছে লেখাপড়া করতেন শিখতেন তিনি একবার ওনাকে জিজ্ঞেস করলেন আমর সুলতান বিল মা হানিল মুনকার আমার কি এতটুকুন দায়িত্ব আছে যে সুলতান যে অথরিটি হোল্ডার কর্মকর্তাকে প্রধানকে আমি কি এই কাজ করব। আমরা এখন এই মুহূর্তে একটা বিরতির দিকে যাচ্ছি বিরতির পরে পুনরায় বিষয়টি নিয়ে আপনাদের কাছে আলোচনা অব্যাহত রাখবো ইনশাল্লাহ বারাকাল হফিকুম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 আল্লাভের উপায় আজ সন্ধ্যা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 सम्मानित दर्शक मंडल আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালা বরাকাত আমরা বিরতির পূর্বে আমর আমরবিনুফা মুহিয়ানি মুের দ্বিতীয় পর্বের আলোচনায় ছিলাম এই কাজটি না করলে উম্মতের উপর আল্লাহ তালা যে অসন্তুষ্ট হয়ে যান এটা যে একটি গুনার কাজ এই বিষয়ে আমাদের আলোচনা চলছিল এবং সেই প্রসঙ্গে আমরা এসেছিলাম যে সাহাবি আবদুলাইবিন আব্বাস রাজি আল্লাহ আনহু আকে জিজ্ঞেস করেছিলেন ওনার ছাত্র তাবিঈ সাঈদ জুবাই রাজি আল্লাহ আনহু যে আমি কি যিনি সরকারের দায়িত্ব পালন করেন সুলতান যারা ক্ষমতায় আছেন যারা আমাদের শাসক গোষ্ঠী তাদেরকেও কি আমি আমরবুল মারিফুন নাহি আলমুলকারের কাজ করব। তখন তিনি বললেন আলা ইনসিফত যদি পরিস্থিতি এমন হয় যে তোমার জীবন বিপন্ন হয়ে যেতে পারে তোমার আশঙ্কা হচ্ছে তোমাকে মেরে ফেলবে এতটুকুন রিস্ক নেওয়ার দরকার নাই আল্লা তালা এতটুকু চাপিয়ে দেন তবে তার আগ পর্যন্ত যদি বলা সুযোগ থাকে যে এতটুকুন করবে না তারা তাহলে বলা উচিত ইনকুন্তা লাবুদ্দাফা আইলানা কা এরপরে তুমি যদি মনে করো যে সুলতানকে তুমি বলবেই তুমি ছাড়বে না যিনি শাসক গোষ্ঠীর অন্তর্ভুক্ত আছেন তোমার উপরে যার ইমারত রয়েছে অথবা তোমার যে দায়িত্বশীল এমন কর্মকর্তাকে তুমি বলতে চাও তাহলে এক কাজ করো যদি করতেই হয় তাহলে বাই না কা বাই তুমি তার সঙ্গে প্রাইভেটলি তাকে বলো তোমার জীবনে রিস্ক নিতে হলেও প্রাইভেটলি নাও ওপেনলি এটা বলো না ওপেনলি বলে কোন কোন সময় বড় ফেতনার কারণ হয়ে যায় কি না সে কথা তিনি অন্য জিজ্ঞাসাকারী যখন আব্দুল আব্বাস আহুকে একই প্রশ্ন করেছিলেন তখন তিনি বলেছেন লু ফিতনা তুমি এমন বেশি করো না যেটা তোমার তার জন্য ফিতনার কারণ হবে যে তুমি তোমাকে সেই ফেতনায় নিক্ষিপ্ত করবে অর্থাৎ তোমাকে এমন অত্যাচার নির্যাতন শুরু করে দেবে অথবা তোমাকে হত্যা করতে উদ্যত হবে এইরকম পরিস্থিতি যাতে সৃষ্টি না হয় সেদিকে তুমি অন্তত খেয়াল করো কিন্তু তারপরে তুমি তোমার দায়িত্ব পালন করো যখন রিস্ক হয়ে যায় জীবন নিরাপত্তার প্রশ্ন এসে যায় তখন এই সতর্কতার কথা বলা হয়েছে আর অন্য হাদিসে আমরা দেখি রসৌল্লা সাল আলহিাসাল্লাম যারা এরকম সুলতান ক্ষমতায় আছেন তাদের সামনে হক কথা বলাটাকে সর্বোত্তম জেহাদ বলেছেন একটি হাদিসে হাদিস তিরমি দিতে বর্ণিত হয়েছেন এবং আবুদাউদে রাসুল্লাহ সালসাল্লাম এসাদ করেছেন আফদালুল জেহাদে কালিমাতু হাক সুলতানুল জা এর অন্যেরাতে আসছে আফদালুল জেহাদে কালিমাতু আদলিনুলতান অন্যায় কারি শাসক অত্যাচারী শাসকের সামনে কালিমাতু হাক সত্য কথা বলা কালিমাতু আদল ইনসাফের কথা বলা হচ্ছে আফদালুল জেহাদ এটা অন্যতম বড় জেহাদ যখন অত্যাচারী শাসকরা থাকে জালিমরা শাসন করে পৃথিবীতে তাদের সামনে হক কথা বলার দুঃসাহস কেউ দেখায় না তখন গোটা জাতি নির্যাতিত নিস্পেশিত হয়ে যায় এবং এই জুলুমের হয় না তাদেরকে যদি ওই সময় কেউ হক কথা বলে হক কথা বলতে শোনাতে চেষ্টা করে সেটা হচ্ছে সর্বোত্তম জেহাদ কোরআনে পাকে একটি আয়াত আছে আলাইকুম আনফুসাকুম লাইয়াদ রুকুমান দল্লাই দেহতা দায়িত্ব হে লোকেরা তোমরা নিজেদের ব্যাপারে সচেতন থাকো তোমাদের নিজেদের ব্যাপারেই তোমরা দায়িত্বশীল নিজেদের ব্যাপারে খেয়াল রাখো আর কেউ যদি গোমরা হয়ে যায় সেটা তোমাদেরকে কোনো ক্ষতি করবে না এই আয়াতটা একটু কারো কারো কাছে বুঝতে না পারার কারণে একটু কনফিউজিং মনে হয়েছে শাহ আলাবা আল হাসানি রহমতুল্লাহ আলীকে তিনি সাহেব অনেকে জিজ্ঞাসা করেছিলেন এক লোকে এই আয়াত সম্পর্কে তিনি বললেন যে আমি এই আয়াত সম্পর্কে হাবির জিনিস যিনি অনেক বেশি জানেন তাকে জিজ্ঞেস করেছিলাম কিছু কনফিউশন হতে পারে বিধায় যে এই আয়াত আমল আমল করতে গিয়ে কি মারুফ নাহি আল কাজ করা না করলে কি চলবে তখন তিনি বলেন না তোমাদেরকে ভালো কাজের আদেশ এবং অন্যায় কাছ থেকে দূরে রাখার কাজ করতেই হবে এই আয়াত কন্ট্রাডিক্টরি নয় তাহলে ওই আয়াতের অর্থ কি এখন মনে করেন আপনি একজনকে নসিহত করেছেন তারপরে সেই গুনার কাজে অব্যাহত আছে। এখন আপনি তার সঙ্গে গিয়ে এখানে রক্তারক্তি করতে হবে না আপনি এর চেয়ে বেশি আল্লাহ আল্লাহতালা আপনাকে এখানে দায়িত্ব দেননি আপনি যেমন আল্লাহ তালা রসুল্লাহ সাল্লাসকে বলেছেন ওমা আলাইনাই বুবিন আপনি বলে দেন যে আমাদের কাজ হচ্ছে আল্লাহ তালার পক্ষ থেকে হক কথা বলে দেওয়া পৌঁছাই দেওয়া তা করে দেওয়া মানুষকে সৎকারের আদেশ অসৎকার নিষেধ করা আমরা আমাদের কাজ করে গেলাম এরপরে যদি তারা সেবা লঙ্ঘন করে সেটা আল্লাহ তালা দেখবেন এর বাইরে আপনাকে দায়িত্ব দেওয়া হয়নি এটা এটা এটা নয় করিম বলেছেন, আমার আগে যত নবী পৃথিবীতে এসেছিলেন সব নবীর আমার যেরকম সাহাবি আছে তাদের হাওয়ার ইন তাদের সঙ্গী সাথী অনেকে ছিলেন এবং তিনি তাদেরকে যে বক্তব্য দিয়ে গেছেন যে দাওয়া পৌঁছে গেছেন তারা সেই অনুযায়ী ওনার ইনতেকালে পরে চেষ্টা করেছে ওনার তিরোধনের পরে কিছু কাজ কিছুদিন করা অব্যাহত রেখেছে এরপরে আস্তে আস্তে নেক্সট জেনারেশন পরবর্তী জেনারেশন এসেছে তারা সেই কাজকে আর করতো না আমর মারু নাহি মুন কারে কাজ করতো না বরং ইয়া কলুন মালা ইয়া ফালুন এমন কথা বলতো যেগুলো তারা করতো না এবং এইভাবে তারা দিনের মধ্যে বিকৃতি এনেছিল এখন তাদেরকে যারা বাধা দিয়েছে তাদেরকে যারা মোকাবিলা করেছে হককে উপস্থিত করার জন্য যারা চেষ্টা করেছে তারাই হচ্ছে একমাত্র মোমেন আর যারা এই অন্যায় দেখে বিকৃতি দেখে দিনের থেকে লোকদেরকে দূরে চলে যাওয়া থেকে গুনার কাজ যেতে দেখে কোনো কথা বলতো না আপত্তি করতো না তারা মোমেন নয় এমন কি এমনকি ওলাইশা ওদালিকা মিনাল ইমানি হাব্বাতু খারদাল হিসাবে নিয়ে এসেছেন যে আমরা যদি সেই কাজ করি তাহলে আমাদের কি পরিণতি হবে রাসুল্লাহ সাল থাকে আর যারা লঙ্ঘন করে তাদের একজাম্পল হচ্ছে ওই এক দলের মতো যেখানে অনেকগুলো লোক সঙ্গে কোন দিকে রওনা হয়ে গিয়েছিল সাগর পাড়ি দেওয়ার জন্য তারা সবাই একটা বড় নৌকার মধ্যে উঠল একটা কিস্তির মধ্যে উঠলো একটা জাহাজের মধ্যে উঠলো সেখানে দুই তালা ছিল কিছু লোক একতালায় বসবাস করত আর কিছু লোক দোতলায় বসবাস করত। এখন সেখানে যারা নিচে তালার বাসিন্দা ছিল তারা খাওয়ার পানি অযুক্ত ইত্যাদি করার জন্য অযুগসলের পানির জন্য তারা উপরে তালায় বারে যেতে হতো কারণ উপরে তালায় পানির ব্যবস্থা আছে যখন দেখলো উপরের তাল লোকরা কিছু বিরক্ত হয় কি না আর আমাদেরও কষ্ট বেশি হয়ে যাচ্ছে এক কাজ উপরে ওঠার দরকার নাই আমরা নিচেই তো সমুদ্রের মধ্যে পানি আসে আমরা কিস্তি খোঁড়া শুরু করে দেই একটু ছিদ্র করে ফেলি তাহলে নিচের থেকে আমরা সহজে পানি পেয়ে যাব এই লোকগুলা যদি এরকম একটা কাজ করে নির্বুদ্ধিতার মতো তারা তখন কিস্তির তলা ফুটা করা শুরু করে দেয় এবং এই নকিং এর আওয়াজ এই ফুটা করার আওয়াজ যদি উপরে তলায় আসে আর তারা যদি চুপ করে বসে তা তামাশা দেখে আর এদিকে থামাইতে না আসে তাহলে কি হবে পরিণতি যে এই কিস্তিটা কিছুক্ষণের মধ্যে পানি উঠে ডুবে যাবে আগুন তালার লোকেরাও মরবে আর উপরের তালার লোকেরাও মরবে কারো বাঁচার কোন নির্বার কাজ করছো খবরদারী কাজ করো না আসো উপর থেকে পানি আমরা দিব তোমাদেরকে দরকার আমরা নামিয়ে দেব। আমরা বিরক্ত হব না তোমরা এই কাজ করো না তোমরা তো আমাদের সবাইকে মারছিলে তোমরাও মরে যেতে তাহলে তারাও বাঁচবে এরাও বাঁচবে আর যদি এই কাজ না করে তাহলে উভয় দলই মরবে যেখানে মুনকার ছড়িয়ে যায় মুনকার করা লোকগুলোকে যদি ভালো লোকগুলো না থামায় তাদের দায়িত্ব পালন না করে তাদেরকে না বোঝায় তাহলে উভয় দলই মরবে ওই হাদিয়ে যেখানে বলা হয়েছে আদাব আম এসে কমন পানিশমেন্ট এসে আমরবিল মারুফ না মুনকারের কাজের মধ্যে উন্মতের জন্য কি নিয়ামত কী পুরস্কার রয়েছে কেউ যদি লোককে ভালো কাজের দিকে নিয়ে আসতে পারে আমর বিল মারুফ করে তাহলে মন্দাল্লাহ আল্লাহরিন তার মাধ্যমে শিখে যতগুলো নে কেমন শিখলো উৎসাহিত হলো করা শুরু করে দিল এর সম পরিমাণ স্বভাব আল্লাহ তালা দায়ীকে দান করবেন যে ব্যক্তি এই কাজ করে তাকে নিয়ে আসবো কেউ যদি কোনো ভালো কাজের দিকে কাউকে ডাকে তাহলে যে লোক তার কাজে সাড়া দিল তার কথা শুনলো শুনে সে আমল করা শুরু করে দিল অথবা তার নসিহত শুনে সে গুণাকে ছেড়ে দিল তাহলে এই যে তার ভিতরে সংশোধন হলো পরিবর্তন হলো এবং সে তার কথা শুনে ভালো আমল শুরু করে দিল তার জিন্দিগির মধ্যে পরিবর্তন এসে গেল তাহলে এই লোকটা সারা জীবন যতনেক আমল করবে অথবা যে আমলটা তার কাছ থেকে শিখেছিল ওই আমলটা করতে থাকবে ভালো আমলটা করতে থাকবে তার যতগুলো স্বভাব হবে সম পরিমাণ আল্লাহ তালা দায়ী ইল্লাহকে দান করবেন যে তাকে ভালো কাজের দিকে ডেকেছিলেন তাকে আল্লাহ তালা দান করবেন তাহলে আপনি দেখুন আপনার নিজের আমল হলে তো এটার একটা সীমা আছে যদি আপনি আরেকজনের গোটা আমল সমপরিমাণ পেয়ে যান আরও দশজনকে আপনি দাওয়া দিয়ে থাকেন তাদেরকে মনকার থেকে বাঁচিয়ে থাকেন মারুফের দিকে নিয়ে আসেন তাদের সম পরিমাণ আপনার আমল নামাজ হয়ে যাবে এটা অনেক বড় সৌভাগ্যর কথা একজন লোক তিনি মানুষকে দিনের দিকে আনার কারণে তার মাধ্যমে শিখে যতগুলো অনেক আমল শিখলো উৎসাহিত হলো করা শুরু করে দিল এর সম পরিমাণ সবাব আল্লাহ তালা দায়ীকে দিয়ে দান করবেন যে ব্যক্তি এই কাজ করে তাকে নিয়ে আসুন কত বড় ফজিলতের কাজ আমাদের নিজেদের আমলের পরিমাণ যদি হয় তার একটা সীমা আমার একার আমল আর আমার এই আমলের সঙ্গে যদি আরও একজনের তিনজনের পাঁচজনের দশজনের আমলকে সম পরিপরিমাণ আমার আমল নামার যোগ হয়ে যায় তাহলে মনে করেন তো দেখি এবার আমার আমল কত রিচ হয়ে যাবে আমার আমলের পরিমাণ কত বেড়ে যাবে কাজে এই কাজকে আমরা কিভাবে না করে থাকতে পারি এবং না করে শুধু সব মিস করা নয় না করলে আল্লা তালা শাস্তি আজাব দুনিয়া এবং আখেরাতে আমাদেরকে মোকাবিলা করার মতো ধমকে এসেছে আরেকটি হাজি রসুল্লাহ সাল আলহি সাল্লাম এই কাজে ছেড়ে দিবে উম্মত এবং বনি ইসরাইল যেভাবে ছেড়ে দিয়েছিল সে ব্যাপারে সতর্ক করতে গিয়ে বলেছেন ইনা আউ আলাম দাখাল নাকসু আলা বনি ইসরাইল, বনি ইসরাইল উম্মতের মধ্যে যখন অধপতন শুরু হয়ে যায় দিনের ব্যাপারে সর্বপ্রথম আরম্ভ হয়ে যায় কিভাবে কায়ানার রাজুল ইয়ালকার রাজুল লোকেরা যখন এমন লোকদেরকে মিট করতো সাক্ষাৎ করতো যাদের আমল ভালো না যারা গুনায় লিপ্ত আছে যারা অপকর্মে লিপ্ত আছে তাদেরকে বলতো অমুক তমুক বা অমুক লোকগুলো তোমরা আল্লাহকে ভয় কর এই কাজ হালাল নয় এটা হারাম এটা গর্বিত কাজ এগুলো ছেড়ে দাও তাদেরকে নসিহত করত পরে এভাবে নসিহত করতে করতে যখন দেখা গেল লোকেরা তাদের নসিহতকে তেমন আমল দেয়নি তাদের নসিহত বাকিদের গা সওয়া হয়ে গেছে কেউ তাদের কথা তেমন আমল দেয় না তখন এরা ফ্যাট হয়ে যায় তারা টায়ার্ড হয়ে যায় তারা নিজেরা এখন শেষ পর্যন্ত আপোষ করা শুরু করে দিয়ে তাদের সঙ্গে সকাল বিকাল উঠা বাসা করে নিজেরাই ও সমস্ত মাহফিলে আস্তে আস্তে যোগ দেওয়া শুরু করে দেয় যখন এই আমরবিল মা রুফ এবং নাহ মুন করে কাজ শুরু হয়ে গেল তখন আল্লাহ তারা তাদের মধ্যে পারস্পরিক বিচ্ছিন্নতা পারস্পরিক গৃহযুদ্ধ এবং দ্বন্দ্ব কলহ ধগরা ফাসাদ এগুলো লাগিয়ে দিলেন তাদের মধ্যে আর সমাজের শান্তি নিরাপত্তা থাকলো না পৃথিবীর সম্মানিত দর্শক মণ্ডলীকে আবার মো বরগাদ জানি আজকে আমরা আলোচনা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ তালী বকাত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 পারে যেভাবে আমাদের জীবনটাকে পরিচালিত করতে বলেছেন পাঠিয়ে দিন এবং জাকাত পাঠানোর ঠিকানা Quadrant Court, আটচল্লিশ গ্যালথরপি রোড Birmingham, ইউকে Postcode কোড বি ওয়ান টি এইচ শর্ট কোড থ্রি জিরো ডবল জিরো এইট থ্রি সুইফ বিআইসি কোড আই जिरो डबल वन थ्री टू थ्री जिरो ओवान यो अकाउंट नंबर जरोो डबल वन थ्री टू थ्री जीरो टू इस डॉलर अकाउंट नंबर जिरो डबल वन थ्री टू थ्री जिरो थ्री